ইবনু শিহাব রহমতুল্লা আলাইহি হতে বর্ণিত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লা আলাই একদা কোনো এক সালাত আদায়ে বিলম্ব করলেন তখন উরওয়াহ ইবনে জুবায়র রোয়াদাল আনহু তার নিকট গেলেন এবং তার নিকট বর্ণনা করলেন যে ইরাকে অবস্থানকালে মুগিরাহ ইবনে সুবাহ রুল্লা তাল্লাহ আনহু একদা এক সালাত আদায় বিলম্ব করেছিলেন ফলে আবু মাসুদ আনসারি রোয়াদুল্লাহ তালাহ আনহু তার নিকটে গিয়ে বললেন হে মুগিরা একই তুমি কি অবগত নাও যে জিবরির আল্লা সাল্লাম অবতরণ করে সালাত আদায় করলেন আর আল্লাহ রসুল সাল আলয় সাল্লাম সালাত আদায় করলেন আবার তিনি সালাত আদায় করলেন আল্লাহ রসুল সাল সাল্লাম সালাত আদায় করলেন পুনরায় তিনি সালাদ আদায় করলেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সালাত আদায় করলেন আবার তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহ রসুল সাল আল সাল্লাম সালাত আদায় করলেন পুনরায় তিনি সালাত আদায় করলেন এবং আল্লাহ রসুল সাল সাল্লাম সালাত আদায় করলেন অতপর অতঃপর জিব্রল সালাম বললেন আমি এজন্য আদিষ্ট হয়েছি উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই উরওয়হমাতুল্লা আলাহীকে বললেন তুমি যা রিয়াওয়াত করছ তা একটু ভেবে দেখো জিব্রুলি কি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের জন্য সালাতের বাক্য নির্ধারণ করে দিয়েছিলেন উরওয়াহ রহমাতুল আলাহী বললেন বাসির ইবনে আবু মাসুদ রহমাতুল্লা আলাই তার পিতা হতে এমনি বর্ণনা করতেন